মানবতার সমাধান আসসালামলক রহমতল্লা বকু আলহামদুলিল্বলমিন নহমদহুনসলিল রসুলক্রীম আবাদ يؤمنون بالغيب বিসমিহমান রহিম ومما رزقناهم পবিত্র কুরআ বিগান নির্দেশ হা এই বিষয়ের উপরে আমরা আলোচনার জন্য আজকে সুরা আলবাকারার যে আয়াতটি তে লাওয়াত করেছি এই আয়াতটিকে সামনে নিয়ে আমরা দেখব আল্লাহ দেখবো আল্লা সুবাহালা এই আয়াতের ভিতরে মানুষের জন্য কি উত্তম নির্দেশনা নাজিল করেছেন পিস টিভি বাংলা এর সম্মানিত দর্শক শ্রোতা কোরআনে যে বিজ্ঞান বিষয়ক নির্দেশনা রয়েছে এবং যে সকল উপদেশ বাণী রয়েছে বিশেষ করে জ্ঞান এবং অনুসন্ধান বিষয়ক আমরা এই আয়াতগুলোকে এই অর্থগুলোকে প্রাচীন ইতিহাসের আলোকে বর্তমান সময় উপযোগী বিজ্ঞান ভিত্তিক উপস্থাপনা করার জন্য চেষ্টা করছি এটি আমাদের মূল উদ্দেশ্য যা থেকে আমরা কোরআনের বিষয়ে অনুসন্ধান করা কোরআনের বিষয়ে শিক্ষা গ্রহণ করা কোরআন বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য আমরা নিজেরা উদ্বুদ্ধ হই আমাদের পরিবার পরিজনকে উদ্বুদ্ধ করতে পারি তো সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা যে আয়াতটি পড়েছি এই আয়াতের ভিতরে আল্লাহ সুবাহান ওয়া তালা এর সাদ করেছেন হুদালিল এই কোরআন যারা মুখ তাদের জন্য এটি দেখায়। এখানে হুদান শব্দ আমরা সেখানে কিছুটা আলোচনা করেছিলাম সঠিক পথের সন্ধান দেওয়া হেদায়ত প্রদান করা শরীয়তের ভাষায় দিন ইসলামের দিকে পরিচালিত করা আল্লা সুবাহান প্রতি একজন মানুষকে ইমান আনয়নের জন্য তাকে পরিচালিত করে তাকে সঠিক শরীয়তের পথ তাকে দেখায় পবিত্র করে আন কাকে পথ দেখায় কোন শ্রেণীর মানুষকে যারা আল মুক্তিন ওইসব ব্যক্তিকে বলা হয় যারা তাকু অবলম্বন করে যারা পরহেজগার যারা বিশেষ করে বিভিন্ন পাপাচার থেকে এবং বিভিন্ন অন্যায় থেকে নিজেদেরকে সংযত করে যারা সঠিক সরল পথ অনুসন্ধান করে যারা নিজেরা মুক্তি কামনা করে এদের সম্পর্কে আল্লা সুবাহন আলা পরবর্তী আয়াতের ভিতরে স্পষ্ট করে বলে দিয়েছেন যে মুতাকিদের পরিচয় হচ্ছে আল্লা বি যারা ইমান আনে যারা বিশ্বাস স্থাপন করে আল গাইব অদৃশ্য যা দৃশ্যমান নয় এই ধরনের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর উপরে তারা ইমান আনে বিশ্বাস স্থাপন করে মৌনতা এবং যারা সালাত প্রতিষ্ঠিত করে সালাত কায়েম করে ওমিমা রাজাকিখন এবং তাদেরকে যে জীবিকা দেওয়া হয়েছে যে রিজিক তারা মালিক হয়েছে রিজিকের এই রিজিক থেকে তারা ব্যয় করে এই আয়াতটির ভিতরে মোমেন বা মুত্তাকিদের তিনটি পরিচয় দেওয়া হয়েছে এই তিনটি পরিচয়ের তিনটি শব্দের ভিতরেই আমাদের জন্য রয়েছে এক বিশাল জ্ঞানের সন্ধান আল্লাদিন আই উমিন এই যে গায়েব শব্দটি বলা যেতে পারে যে এটি একটি অত্যন্ত চূড়ান্ত বিজ্ঞান নির্দেশক শব্দ গায়েব আমরা বলি অদৃশ্য বিষয় যা আমাদের সামনে নেই যা দৃষ্টির অগোচরে যা অনেক দূরে তো আমরা যা কিছু দেখি এগুলোকে বলা হয় দৃশ্যমান বস্তু আর আমরা যে বস্তুগুলোকে দেখি না এই বস্তুগুলো এই জিনিসগুলোকে আমরা বলি অদৃশ্যমান জগতে দৃশ্যমান বস্তুর চেয়ে অদৃশ্য বস্তুর সংখ্যা অধিক যা প্রমাণিত কোনো ব্যক্তি যদি কথা বলে যে আমি এই দেয়ালের উপারে আর কিছু আছে এটি আমি বিশ্বাস করি না তাহলে তার সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া হবে যে এটি হচ্ছে সবচেয়েতে বড় একটি নির্বোধ উচ্চারণ কারণ এই দেয়ালের পরে আরও আরেক বিশাল জগত আছে যে জগত আমার দৃশ্যের আড়ালে আজকের বিজ্ঞানের এই অভাবিত অকল্পনীয় বিশেষ বিশেষ যে আবিষ্কারগুলো আমাদের চিন্তার জগৎকে আমাদের বাস্তব জীবনকে সব দিক থেকে অবাক করে দিয়েছে এই আবিষ্কারগুলো কি আজ থেকে পাঁচ শত বছর আগে এক হাজার বছর আগে কি কখনো দৃশ্যমান ছিল না এই জন্য বলা হয় অদৃশ্য বস্তুর দুটো রূপ একটি হচ্ছে যা এই মুহূর্তে আমি দেখছি না কিন্তু যে কোনো সময় তা আমার সামনে দৃশ্যমান হয়ে যাবে এগুলোকে বলা হয় গায়েব অনুপস্থিত এই মুহূর্তে সে আমার সামনে নেই কিন্তু যেকোনো সময় সে আমার সামনে উপস্থিত হতে পারে যেমন এই ক্ষেত্রে আমরা শরীয়তের দৃষ্টিভঙ্গিটি ব্যাখ্যা করি যে আমরা জান্নাত বিশ্বাস করি জান্নাত আমাদের চোখের সামনে এই মুহূর্তে দৃশ্যমান নয় এটি গায়েব বস্তু কিন্তু আমাকে বা আমাদেরকে যখন জান্নাত দান করবেন সেদিন এই জান্নাত আর আমাদের চোখের সামনে গায়েব বস্তু হিসাবে থাকবে না সবচাইতে বড় অদৃশ্য সত্তা যে কথাটি সবচাইতে সেটি হচ্ছে আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতে চাই তো আল্লাহ সুবাহ তাদেরকে মৌসা আলাইসালামের মাধ্যমে জানিয়ে দিলেন যে বলে দাও আমাকে কখনো এই চর্মচক্ষ দিয়ে দেখা সম্ভব না সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আদম সন্তান মানব সন্তান যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আল্লাহর উপরে ইমান এনেছে যারা কালেমা পড়েছে লা ইলাহা, আল্লাহ তারাও কিন্তু কেউ আল্লাহকে এই মুহূর্তে এই জাগতিক জীবনে কখনোই দেখতে পারেনি পারবে না সম্ভব না কিন্তু এই যে অদৃশ্যে অবস্থানকারী আল্লা সুবাহ তিনি কে আমাদের দৃশ্যপটে প্রকাশিত হবেন না অবশ্যই এটা আল্লাহ ওয়াদা করেছেন জান্নাতিদেরকে যখন জান্নাত দেওয়া হবে তারা অফরন্ত অফুরন্ত নিয়ামতে পরিপূর্ণ এই সুখ ও স্বাচ্ছন্দ্যময় এক অনিন্দ্য অসম্ভব অকল্পনীয় এক সুখময় স্থান আল্লা সুবাহ এই জান্নাতে যখন তারা প্রবেশ করবে জান্নাতিরা জান্নাতের এই অপরূপ রূপ এবং সৌন্দর্য দেখে যখন তারা বিমুগ্ধ হয়ে যাবে বিভিন্ন নেয়ামত পেয়ে যখন তারা সেই নিয়ামতের ভিতরে ডুবে পড়বে এই সময় আওয়াজ হবে আমার যে আমাকে এ না দেখে মাদত করেছ তো আমাকে কি তোমাদের দেখার আগ্রহ বা ইচ্ছা জাগে না হদিসের মধ্যে স্পষ্ট এসেছে রাসুল্লাহ সাল্লাহ আল্লাম থেকে বর্ণিত যে জান্নাতীদের সঙ্গে আল্লাহ সুহানুহ যখন প্রকাশিত হবেন যখন তাদের সামনে তাদেরকে তাদের দর্শন দিবেন আকাশের চাঁদের উজ্জ্বলতা পূর্ণিমার চাঁদের উজ্জ্বলতা যেমন রাতের আধারে মানুষের চোখের সামনে স্পষ্ট থাকে তার ভিতরে কোনো অস্পষ্টতা থাকে না আল্লা সুবাহান সেই অপরূপ রূপ তার সেই সৌন্দর্য যা কোন মানুষ কখনো কল্পনাও করতে পারে না ভাবতেও পারে না চিন্তার জগৎ যেখানে স্তম্ভিত হয়ে যায় থেমে যায় সেই আল্লাহ সুবাহান হা তালা যখন জান্নাতিদের সামনে উপস্থিত হবেন তখন জান্নাত ম্লান হয়ে যাবে সকল সৌন্দর্যের সমস্ত আল্লাহ সুবাহ অপরূপ সৌন্দর্যের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে আল্লা সুবাহান এভাবেই গায়েব থেকে হাজির হবেন মানুষের সামনে তো এই আয়াতের ভিতরে যে কথা বলা হয়েছে কিন্তু ইনশা আল্লাহ আল্লা সুবাহ একদিন এই আল্লাহর অস্তিত্ব মানুষের সামনে প্রকাশিত হবে এছাড়া যে সমস্ত অদৃশ্য বস্তু রয়ে গেছে যেমন জান্নাত আল্লা ধারা সেখানে সুমিষ্ট পানীয় ঝর্ণা প্রবাহিত হচ্ছে সুপেয় পানীয় ঝর্ণাধারা মানুষের দৃষ্টিকে যেখানে অভিভূত করে দিবে মানুষ যেগুলো দেখে অবাক হয়ে যাবে স্তম্ভিত হয়ে যাবে জান্লা ওয়া তালা তার জন্য এত চমৎকার জিনিস তৈরি করে রেখেছেন সেই এই বান্দার চোখে যেটা জান্ন লুকি আছে কিন্তু এই জান্নাত একদিন জান্নাতীদের সামনে আবিষ্কৃত হবে জান্নাতিদের চোখের সামনে উপস্থিত হবে ঠিক অনুরূপভাবে ভাবে জাহান্নাম একই কথা সেই জাহান্নাম পা আল্লা বাহানুয়া তালা যে এই জাহান্নামকে আল্লাপ তৈরি করে রেখেছেন তাহলে সেই জাহান্নাম একসময় মানুষের সামনে সেই প্রকাশিত হবে জগৎ পরকাল আমরা যেটাকে বলি যে সেই দিনের একক মালিক হলেন আল্লাহ সেই দিন কোন মা আদরা কামাদিন সুহান হাত সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সময় হলো একটি ছোট্ট বিরতি নেয়ার বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরে আসব। আশা করি আপনার আমাদের এই আলোচনায় আমাদের সঙ্গে থাকবেন ইনশাল समय भलो व्यवहार भी क्या करबिया भी दायित्व पालन कर যাছন্দ করে মানবতার উপরে দেখুন ইসলামে পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে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 so if jesus christ peace be upon him bad for three days who control the world Let that means god died the freedom to unmask for so the various ways which we can prove the argument yeah, dekhoon dr jakir shangya alap kori prothi shonibar rachad shattai aap puno shamprachar shakal shaday nautai bangladeeshe peace tv banglade vishwa jahan puri सुंदर एक जदि विधान नार धंस जो अनिवार्य शेख सैफुद्दीन तूनार आलोक जीवन गढ़ार पृथ्वी बांगल्पर निवाचित किताब बुल माराम मीन आदिल्ला हकाम यमे दर्शे हादीर सुव्यवस्था करकल के शार एवं जानार देख बलुगुल माराम दरसे शुदुम्रिस्टीबी बलुगुल माराम आज सन्दा छटाय सम्प्रचार दोपुर दे সালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পরে আবার আলোচনায় ফিরে এসেছি আমরা যে পর্যায়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে গায়েব ও গায়েবৃশ্য বিষয়ে বিশ্বাস স্থাপন করা এটা মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য মানুষের সবচেয়ে বড় অজ্ঞতা এই জায়গায় যে তারা আল্লাহ আল্লা সুবাহাকে যথাযথভাবে চিনতে ব্যর্থ হয়েছে একদল জ্ঞানী একদল দার্শনিক যারা আল্লাহ সরাসরি দেখতে আগ্রহী যেন সেই আল্লা সুবাহানের কাউমের তার সম্প্রদায়ের সেই অবৈধ মানুষগুলোরই ও সেই পুনরুক্তি আমরা ততক্ষণ পর্যন্ত ইমান আনব না যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহ আল্লা সুবাহানাকে প্রকাশ্যে দেখতে চাই ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ বহু অনুপরমাণু আমরা খালি চোখে দেখতে পাই না কিন্তু তারপরে আমরা পরিপূর্ণ বিশ্বাস রাখি মহাকাশ, পেরিয়ে বিশাল এই সৃষ্টিতে বহু গ্রহ নক্ষত্র দৃষ্টির অন্তরালে বহু দূরে অবস্থান করছে আমরা সেগুলোকে বিশ্বাস করি একজন বিজ্ঞানী যখন এসে কোনো রহস্যময় আবিষ্কার করে নামাদের সামনে তুলে ধরেন তখন আমরা সেগুলোকে বিশ্বাস করি অথচ যখন জগতের সর্বশ্রেষ্ঠ সন্তানেরা সর্বশ্রেষ্ঠ মানবেরা যাদের নাম তারা এসে যখন আমাদেরকে সন্ধান দেয় আল্লাহ আছেন আল্লাহম তিনি এমন আল্লাহ এমন স্রষ্টা যিনি চিরঞ্জীব চিরশক্তিমান চিরমহিয়ান যাকে তন্দ্রা অথবা নিদ্রা কখনো আক্রমণ করে না তাকে তন্দ্রা অথবা নিদ্রা কখনো পায় না তো কোরআন কাদেরকে পদ দেখায় কোরআনের হেদায়ত গ্রহণ করার জন্য কতটুকু যোগ্যতা থাকা দরকার ঐসব ব্যক্তিদেরকে কোরআন পদ দেখায় যাদের ভিতরে রয়েছে বিশ্বাস আল্লাহ সব তাল এখানে মানুষের যে স্বচ্ছ মানসিকতার একটি চমৎকার পরিচয় তুলে ধরেছেন বিজ্ঞানকে দুটি ভাগে এখন বিভক্ত করা হয়েছে বস্তুগত বিজ্ঞান এবং তার পাশাপাশি রয়েছে মনোবিজ্ঞান মানুষের চিন্তাগত বিজ্ঞান যেখানে মানুষের মন মানসিকতা উপলব্ধি বিচার বিবেচনা বিবেক ইত্যাদিকে নিয়ে গবেষণা আলোচনা করা হয়েছে মানুষের মনের যে গ্রহণযোগ্যতা যে মানসিকতা সুস্থ মানসিকতা অসুস্থ মানসিকতা এবং এক ধরনের সেই পরিচ্ছন্ন মানসিকতা মনের যে উৎকর্ষতা মানসিক বিকাশ ইত্যাদি সব বিষয় আজকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিশ্লেষিত হচ্ছে মানুষের মস্তিষ্কের বিভিন্ন অংশে মানুষের এই মনোজগৎকে নিয়ন্ত্রণ করার যে এক আশ্চর্য কারখানা এক কার্যক্রম আমরা লক্ষ্য করি সেখানে অবাক বিষয়ে আল্লা সুবাহানুয়া তাল দরবারে আমাদের মাথা নত করে শেষ দাবনত করে সুখ্রিয়া আদায় করতে হয় আল্লা সুবাহানুয়া তালা কত সূক্ষ্ম এবং কত শক্তিশালী স্রষ্টা আল্লাহ আহসানুল খালকিন যার মতো সৃষ্টি নৈপুণ্য আর কি কেউ হতে পারে কখনোই নয় আল্লাহ সেজন্য এক আমি মানুষকে অত্যন্ত সুদৃঢ় মজবুত কাঠামো তৈরি করেছি শরীরটা হালকা পাতলা অথচ দুর্বল বনে হলে কি হবে এর ভিতরে আল্লা সুবাহ যে চমৎকার গঠন এবং কোষের বিন্যাস এর সঙ্গে মস্তিষ্কের এবং কোষের সমন্বয়ে যে ইনফরমেশন সেই সিস্টেম এবং মানুষের জ্ঞান মানুষের বিচক্ষণতা মানুষের ধারণ ক্ষমতা মস্তিষ্ক দিয়ে যে মানুষের কল্পনা এই যে মানবিক বিষয়গুলোকে মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে যে সন্নিবেশিত করা হয়েছে এই ক্ষেত্রে মানুষ আশ্চর্য হয়ে যায় অবাক হয়ে যায় আল্লাহ এই মানুষ নামক এই দেহটির ভিতরে এই সৃষ্টিটির ভিতরে আল্লাহ কত সূক্ষ্ম এবং কত উন্নত এবং কত আশ্চর্য কলা কৌশলকে প্রয়োগ করেছেন যে জন্য আল্লাহ সব তালা জিজ্ঞেস করেছেন হে মানুষ মা গারাকা বিরবিক চমৎকার আশ্চর্য প্রশ্ন হে মানুষ কে তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে সুদৃঢ় করেছেন তোমাকে দাঁড় করিয়েছেন তোমাকে পরিপূর্ণতা দিয়েছেন এবং তোমার মস্তিষ্কের ভিতরে কত সমৃদ্ধ জ্ঞানের চমৎকার কোষের বিন্যাস করে তোমার সেখানে এক ইনফরমেশন জগৎ তৈরি করে দিয়েছেন কই লাখ লাখো প্রাণী আছে এই প্রাণীদের ভিতরে তো এত তথ্য ভাণ্ডার এত ইনফরমেশন সেই জগৎ খুঁজে পাওয়া যায় না এটি পাওয়া যায় কার ভিতরে মানুষের ভিতরে আল্লাব গায়েব এক বিশাল জগৎ বিজ্ঞান এগিয়ে চলছে তো সেই অদৃশ্য জগতের দিকেই অদৃশ্য জগতে রহস্য উদ্ঘাটনে মানুষ যখন এগিয়ে যাচ্ছে একটার পরে একটা তার সামনে রহস্য উদ্ঘাটিত হয়ে যাচ্ছে আজকের কম্পিউটার যদি বলি আজকের মোবাইল ফোন যদি বলি আজকের ইনফরমেশন টেকনোলজি যদি বলি আজকের সেই ইলেকট্রনিক মিডিয়ার কথা যদি বলি ইন্টারনেট যোগাযোগের কথা যদি বলি এই সমস্ত আবিষ্কারের পিছনে এই আয়াতটিকে আমরা একটি অনুপ্রেরণাদায়ক আয়াত হিসাবে আমরা দেখতে পাই যে তুমি অদৃশ্য বস্তুকে এক কথায় অস্বীকার করে ফেলো না আল্লাহ আল্লা সুবাহ তোমার সামান্য চোখের আড়ালে কত যে রহস্যময় সৃষ্টি তৈরি করে রেখেছেন একবার তুমি এগিয়ে দেখো একটা মানুষ যখন সাধারণ জ্ঞানের জ্ঞানী হয় তখন তার দৃষ্টিটি হয় একরকম যখন সে বিশেষ জ্ঞানী জ্ঞানী হয় তখন তার দৃষ্টিটি হয়ে যায় আরো সম্প্রসারিত যখন সে আরো এই বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা অর্জন করে তখন তার দৃষ্টিটি হয়ে যায় আরো অনেক বেশি যদি নিয়ে হাজির করা হয় তখন তার সামনে সেই অদৃশ্য বস্তুগুলো তার সামনে পরিষ্কার হয়ে ফুটে ওঠে তখন সে খুব সহজেই তাকে ডায়াগনোসিস করে তার ভিতরের যে বেধি তার ভিতরের যে সমস্যাগুলোকে সে চিহ্নিত করতে পারে সুতরাং যত সামনে এগিয়ে যাওয়া যথাযথ হয় বলে মনে করা হয় যে গায়েব হচ্ছে রহস্যময় বস্তু প্রিয় পাঠক সম্মানিত দর্শক শ্রোতা আমরা দেখছি যে এই রহস্যময় জগতের পরিধি পরিমাপ বর্তমান এই সৃষ্টি জগতে দৃশ্যমান বস্তুর শতাব্দীতে মানুষের যাত্রা কোন পর্যায়ে পচবে আগামী এক হাজার বছর পরে পৃথিবীতে আরো কি কি রহস্য উন্মোচিত হবে আজকে যে সময়ের প্রশ্ন আমাদের সামনে এসেছে আমরা যে সময় কথা বলছি এই সময় তো এক সবচাইতে বড় রহস্যময় বিষয় পবিত্র কোরআনের ভিতরে একটি ছোট সুরা আছে ফিল ফিলের ভিতরে একটি হাতির ঘটনা সংঘটিত হওয়ার ঘটনা আছে এই ঘটনাটিকে নিয়ে অনেকেই অনেক সময় দেখা গেছে মন্তব্য করেছেন সমালোচনার দৃষ্টিতে যে এই ধরনের ছোটোখাটো ঘটনা পবিত্র কোরআনের মতো একটি কিতাবের ভিতরে কি করে আসে তাব্বা তিয়াদা আবিল হাবিব তাব্বা এই আবুল আহাব নামক এক ব্যক্তির একটি ঘটনা পবিত্র কোরআনের ভিতরে কেন চলে এসেছে আজকে এই রহস্য কিন্তু উন্মোচিত হয়ে গেছে সময়কে নিয়ে যখন মানুষ গবেষণা করতে শুরু করেছে ওই যে স্টিফেন হকিং যে সময়ের উপরে গবেষণা চালিয়ে যাচ্ছে আজ সময়ের যে এই যে চতুর্থ মাত্রিক তার প্রয়োগ এই প্রয়োগের দিয়ে দিয়ে দেখা যাচ্ছে আমাদের কাছে যে সময় এখন রাত অন্যের কাছে হয়তো সেই সময় এখন দিন আজকের এই গ্রহে আমরা যে সময় গণনা করছি অন্য গ্রহে হয়তো সেই সময় সেখানে সেইভাবে প্রয়োগ হচ্ছে না আমরা এই সৌরজগতের ঊর্ধ্ব জগতে যদি কোথাও চলে যাই আরেক অদৃশ্য জগতে আরেক আমাদের দৃষ্টির বাইরে সেখানে গিয়ে দেখব যে এই সুরাই ফিলের ঘটনা সেখানকার সময়ের সঙ্গে অতীত বর্তমানের ভিতরে এক বিশাল বড় রহস্যময় বিষয় হয়ে আছে মানে তো শুধু আল এই গায়েব শব্দ এক আশ্চর্য ইনফরমেশন বিজ্ঞান জগতের জন্য এটা দৃঢ়ভাবে চ্যালেঞ্জ করে বলা যায় কারণ মানুষ যত এগিয়ে যাবে তার কাছে তত রহস্য উন্মোচিত হবে পদার্থ এক সময় সেটা ভাঙতে ভাঙতে যখন মানুষ সামনে এগিয়ে গেছে এক সময় সেটা কণায় পরিণত হয়েছে কণাকে সেই পরমাণুতে পরিণত করা হয়েছে পরমাণুকে ভেঙে তারও ক্ষুদ্র অংশ তৈরি করা হয়েছে ক্ষুদ্র থেকে আরও ক্ষুদ্র অংশে মানুষ এগিয়ে যাচ্ছে আরো তার সামনে বাকি আছে কোনো বিজ্ঞানের আবিষ্কারে কোন বিষয়ে শেষ বলে চিহ্নিত হয় না সুতরাং অনেক অদৃশ্য বস্তুকে আমরা অবলীলাক্রমে বিশ্বাস করে যাচ্ছি তাহলে আল্লাহ সুবাহানুয়া তালার যে অদৃশ্য অস্তিত্ব যে অস্তিত্ব রহস্যময় ভাবে আল্লা সুবাহানুয়া তালা তার নিজের জগতে নিজেকে সেখানে সমাসীন করে রেখেছেন একজন সাধারণ মানুষের চর্ম চক্ষু দিয়ে যে চক্ষু দিয়ে আমরা সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারি না এটি আমাদের পক্ষে সম্ভব নয় এতটা পর্যন্ত আমাদের ধারণ ক্ষমতা নয় চোখের সামনে উচ্চ ক্ষমতা দৃষ্টিকে কেড়ে নেওয়ার উপক্রম হয় সেখানে এই দৃষ্টি দিয়ে একজন মানুষ কি করে দাম্বিকের মতো বলতে পারে যে আমি বিশ্বাস করি না আল্লাহর অস্তিত্ব এ হচ্ছে এক ধরনের অহমিকা এক ধরনের মিথ্যাচার তো এই আয়াতের ভিতরে আল্লাহ সু ওই ব্যক্তিদের কথা বলতেন হুদাল্লীল মুতাকিন যারা বিশ্বাস করে ইমান আনে এবং ইমান হচ্ছে তার প্রত্যয় যারা গায়েবের উপরে বিশ্বাস করে আর দ্বিতীয় কাজটি তারা কি করে তারা সালাত আদায় করে সালাত এটি হলো একটি ইবাদত আল্লাহ সুবাহান ওয়া তালা তার বান্দার কাছে কিছু চান এবং বান্দাও স্রষ্টার কাছে কিছু চায় বান্দাকে আল্লাহ সুবাহান ওয়া তাল্লা সব কিছু দিয়ে যে জগতের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করলেন এর জন্য কি তিনি বান্দার কাছ থেকে কিছু চাইতে পারেন না কিছু দাবি করতে পারেন না আর এই দাবিটি হলো সালাদ আমরা সালাতের বিষয়ে এর বিজ্ঞান ভিত্তিক দিক গুলো একটি পর্বে পরিপূর্ণরূপে আলোচনা করব। এবং যাবতীয় বিষয়ের এই উত্তম ইবাদতের ভিতরে আল্লা সুবাহানুয়া তালা দিক নির্দেশনা দিয়েছেন আমরা এই আয়াতের পরবর্তী শব্দটিকে সামান্য আলোচনা করে এই পর্বের শেষ সেটি হলো মিম্মা রাজাক ইউন এই যে ব্যয় করা সম্পদকে ব্যয় করা এই আল্লাহর রাস্তায় ব্যয় করা শব্দটি এই অর্থে এসেছে কিন্তু দৃষ্টিভঙ্গি দিয়ে গ্রহণ করি ধনীরা গরিবকে যদি অর্থ দেয় এটাও গরিবদের উপরে বিনিয়োগ করা হয় সমাজে সাম্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে এই আয়াতটি আজকের বিশ্বের মানুষের জন্য একটা চূড়ান্ত অর্থ ব্যবস্থা সুশৃঙ্খল ব্যবস্থার নিদর্শন সম্মানিত আল্লাহাক আমাদেরকে কোরআন থেকে যথাযথ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে কোরআনের আলো আলোকিত করুন আমিন কোরআনের আলোচনায় আপনারা গ্রহণ করেছেন সেজন্য আল্লাহ আপনাদেরকে উত্তম পুরস্কার দান করুন এই দোয়া রেখে আল্লাহ সুবাহর কাছে তার রহমত কামনা করে আমাদের এই পর্বের আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি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 শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম কাল রাত সাড়ে আটটায় সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে জাকিরের অন্তরি বার্তা মহান আল্লাহ সর্বশেষ টেস্টাম এটি মানবজাতির প্রতি আহ্বান